আস সুন্নাহ ট্রাস্ট সুন্নাত ও আদর্শিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমাদের মূল বিষয় দিনের নামে জালিয়াতি আমাদের সমাজে মানুষ বিভ্রান্ত হয় নানাবিধ যেমন নাস্তিকতা অথবা ইসলাম বিরোধিতা অথবা নগ্নতা বেহায়াপনা এগুলোর মাধ্যমে মানুষ নষ্ট হয় আমরা জানি কিন্তু ইসলামের ক্ষতি এগুলোর চেয়ে বেশি হয় ইসলামের নামে যেটা হয় ইসলামের নাম দিয়ে কিভাবে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাই দিনের নামে বদিনী কি করে সরাই এটা আমরা আজকে কিছুটা হলো আপনাদের সাথে আলোচনা করব বাকি আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করবেন দিনের নামে মানুষদেরকে গোমরা করাটা শয়তানের জন্য সহজ ইসলামের শুরু থেকে রাসলাসাল্লাম যাওয়ার পরে প্রথম যে গোমরাহী শুরু হল সেটা হলো এক ইহুদি আবদুল্লা সে নিজেকে আল্লাহর বড় প্রিয় বান্ধা মুসলমান দাবি করে নবীর ভক্তি মহব্বত দিয়ে প্রচার করা শুরু করল বংশের মহব্বত নবীজির বংশে এবং বিশেষ করে আলীকে নবীজি অনেক পাওয়ার দিয়ে গেছেন এবং তাদের ভক্তি বেশি করতে হবে এই নামে শুরু করল আন্দোলন তালে নবীর নামে নবীর বংশের নামে নবীর বংশের ভক্তির নামে পুরো মুসলিম উম্মার ভিতরে একটা ভয়ঙ্কর গমরাহি ছড়িয়ে দিল আমরা সুযোগ পেলে পরে একটু বল ঠিক সাহাবিদের সময় আলীর তালানোর সময় আর একটা ঠিক কোরআনের নামে এক গ্রুপ গেল অতি ভক্তি আর এক গ্রুপ গেল অতি আবেগ কোরআন কোরআন মেলে ধরা হলো আলিল্লা আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা নেই কাজেই আলী মাবিয়া রান সবাই কাফের হয়ে গেছে কারণ তারা আল্লাহর হুকুম মানেননি অমালাহ কেফেরুন ফা হন আর আল্লাহর হুকুম হল বাগাওয়া বিদ্রোহ যে করবে তার সাথে লড়াই করতে হবে যতক্ষণ না সারেন্ডার করে আল্লাহর হুকুম আর আলী আল্লাহ আল্লাহর হুকুম করে সারেন্ডার করার আগে সালিশ করতে গেছে আপোষ করতে গেছে কাজেই সে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম দিয়েছে কাজেই সে করবে করতে হবে আমি কি করব না কাফের আপনি আপনার কত আর আপনাকে যে কাফের না বলবে তার কত দিন কায়েম করতে হবে বিশুদ্ধ দিন কায়েমের জন্য তারা অস্ত্র তুলে নিল অতি ভক্তিতে তুলে গেল আর দল কোরআনের নাম দিয়ে। অস্ত্র তুলে সাহাবিদের হল শুরু মুসলমানদের ভিতরে নামে তারাও অস্ত্র তারাও রাষ্ট্র আর দল অন্যায়ের প্রতিবাদের নামে দিন কায়েমের নামে সাহাবিদের খুন করা শুরু করে দিল পরবর্তীতে যুগে যুগে যত গোমরাহি সমাজে এসেছে সব সময় দিনের নামেই হয়েছে আপনারা যেহেতু ইমাম আপনাদের কেউ কেউ হয়তো দিনের নামে বদ্দিন করে ফেলতে পারে আবেগে অতিভক্তিতে খারাপের পথে নিতে পারে অথবা আপনার সমাজে কিছু লোক যাচ্ছে আপনি বুঝতে পারছেন না যেমন বদ্দিনীর আমাদের সমাজের কিছু মৌলিক কথা আছে আপনাদের মনে রাখতে হবে একটা মুসলমানদেরকে মুসলমানদেরকে ছড়িয়ে নেওয়া। সমাজ বিচ্ছিন্ন করা সমাজের কেও ভালো না সমাজের সব দালাল সমাজ কাফেল হয়ে গেছে সমাজ খারাপ হয়ে গেছে যেমন আমাদের গ্রামের এই গোবিন্দপুর গ্রামে হঠাৎ খবর পেলাম কিছু লোক মসজিদে নামাজ পড়তে এখন আর পড়ে না কোথায় পড়ে একটা ঘরের ভিতরে জমাও পড়ে ওই ঘরের ভিতরে কথা বুঝতে পেরেছেন কারণ কারণ মসজিদে যেখানে সুৎখর ঘুসখর নামাজ পড়ে ওখানে তো নামাজ হয় না এরকম কথা আপনাদের এলাকায় হয় কিনা ইমান বেতন নাই বেতন নিয়ে আমার নামাজ হয় না এরপরে নবীন মসজিদ ছিল সমাজে কোন গোলমাল ফাসাদ হলে সাত দিন বিচার হতো এখানে মসজিদে কোনো বিচার আছে ভয় পেয়ে গেলাম উনিশ খ্রিস্টান কারণ খ্রিস্টানদের প্রথম ধাপ হলো মুসলমানদের হিতে বিচ্ছিন্ন করা কোরআনের নাম দেবে কোরআন বলবে ইসলাম বলবে সব বলবে কিন্তু সমাজ থেকে আলাদা করবে আগে সমাজের মানুষের যখন মন কেটে যাবে ও নিজেকে আলাদা মনে করবে সমাজের সবাইকে খারাপ মনে করবে তখন ও অনেক কিছু হইতে পারবে ও মানুষ খুন করতে পারবে ও খ্রিস্টান হতে পারবে পরে দেখা গেল হিজবুদ নামে একটা দল নাম শুনেছেন নাকি আপনার দেশেও আছে কি ব্যাপার যাই ব্যাপার হোক আমি আগে বিষয়গুলো আপনাদের বলি যদি কেউ বলে গোমরা আমি রসুলের পরে সাহাবিদের যুগে যে বিষয়ে মানুষ হয়েছে সেগুলো আপনাদের বলব আগে বর্তমান কিছু যেমন প্রথম যে আপনারা সতর্ক থাকবেন কেউ যদি দাবি করে কোনো পদের দাবি যেমন একজন বলবে আমাদের হুজুর ইমামে জামান শুনছেন ইমামে জামান কথাটা ইমাম উজ্জামান মানে কি ধান ইমামের অর্থ কি ইমাম শব্দের সুন্নতের হাদিসের আবিদানিক যখন ইমাম মোতলাক হয় গায়ের মোকাইয়াদ হয় ইমামের অর্থ কি রাষ্ট্রপ্রধান এই জন্য ইমাম এ ইমামুল মুসলিমিন খালিফাতুল মুসলিমিন এগুলো আছে ইমামে জামান শব্দটা শিয়াদের বানানো তারপর কেউ হয় তার মানে ওই যুগের রাষ্ট্রের যিনি প্রধান এছাড়া আলাদা কোন ইমাম হাদিসে নেই যার রাষ্ট্র নেই সে ইমাম না কথা বুঝতে পেরেছেন ইমাম মাহাদি কি জঙ্গলে থাকবেন না রাষ্ট্রপ্রধান হবে রাষ্ট্র হওয়ার আগে সেই ইমাম হবে না রাষ্ট্রপতন হবে বলেই ইমাম নামে কেউ যদি দাবি দেওয়া করে তার একটা দাবি হলো ইমামে জামান সে বলে কোনো কথা শরীয়তে ইসলামে নেই দ্বিতীয় কথা উনি যে ইমামে জামান এটা ওনাকে কে জানালো জিবরাইল নিকাইল নাইসরাফিল জানলে স্বপ্ন স্বপ্ন কাশ এলকা এলহাম এগুলো দিয়ে কোনো কিছু দাবি করা যায় না এই যে দাবি করে মানেই সে দাজ কথা বুঝতে পেরেছেন তাহলে প্রথম বসবেন আপনাদের কাছে আপনাদের এলাকায় সমাজে প্রথম কথা হলো এই ধরনের দাবি দেওয়া যাদের মুখে আছে মন্দ বলে বলে। আমি বন্ধু আপনি বলতে পারেন কেউ যদি বলে আমাদের হুজুর আমাদের বুজুর্গ আমাদের গুরু আমাদের বস আমাদের বাবা ইমাম জামান ইমামুজামান জামানার ইমাম জামানার মহা ইমাম তাহলে কি বোঝা গেল শতভাগ কোন সন্দেহ নেই কারণ এই বিষয়টা সে কি করে জানবামে আছে কিন্তু অপব্যবহার হয় সে মুজাদ্দ আবু দাউদের সহিদে আসছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রতিযুগে আল্লাহ মুসলমানদের ভিতরে কিছু মানুষ পাঠাবেন যারা বেদার ছেড়েক দূর করে ইসলামের সুন্নত কে করবে নবায়ন করবে এখানে কয়েকটা বিভ্রান্তি অস্পষ্টতা মুজাদিদ একজন হবে এক যুগে এটা কিন্তু কোরআনে আদিস আমরা মনে করি মানু রী মেহাদিন্দিদু মান মানে মানে কি যে বা যারা ইমনানা অমিনান্না আছে মান মান যদি এক বচন হয় তাহলে আল্লাহম বললেন কেন অমিনান না আছে মানুষের ভিতরে এমন মানুষ আছে যে ব্যক্তি বলে তার মানে এটা মা মানান এটা জমা মানা যে বা যাহারা জাহারা, কেবা কাহারা আল্লাহ রসুল বলছেন প্রত্যেক শত বছরে আল্লাহ কিছু মানুষ জন্ম দেবেন পাঠাবেন যারা উম্মতের দিনের যে ময়লাগুলো দূর করবে দুই নম্বর কথা হলো এই যে দিনের ময়লা দূর করবে এটা একটা চলমান প্রক্রিয়া যুগে যুগে শত শত হাজার হাজার আলেম এটা করবে কোনো এক ব্যক্তি চিহ্নিত করা যায় না কে জানে না আল্লাহ যুগে যুগে যেমন অন্য হাদিসে আসছে যে এই অম্মতের এলেমগুলো মানে নেককার মুজাদ শত লোকদের থেকে আবার অন্য লোকেরা নেবে তার মানে যুগে যুগে শত শত হাজার হাজার আলেম আসবে কথা বুঝতে পেরেছেন কে বড় মুজাদ্দেদ কে ছোট কে বড় না এটা কেউ জানে না কে মুজাদেদ জানার উপায় কি আল্লাহ কাকে মুজাদ্দেদ হিসেবে গ্রহণ করেছে জানুক কি করে নিশ্চয়ই জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল বা আজাজিল বলবে একদম তো বলবে ঠিক আছে না কে বলেছে আপনার কাছে একইলে তো বলতে হবে নাকি অনেক উপকার হয়েছে এটা একটা কথা ব্যাস মুজাদ হলেও কিছু আসা যায় না হলেও কিছু আসা যায় না তসজিদের প্রক্রিয়া চলবে কেউ কেউ বলতে পারে না ধারণা করে তাও মরার পরে আমাদের ইমামদের যুগে যাদেরকে মুজাদ্দিদ বলা হয়েছে সবচেয়ে মজা হলো যে হাদিসের সরায় তার ভিতরে আবু হানিফ বা কেউ নেই তার মানে কি যে যার পাইছে হাদিসের ব্যাখ্যা গুলো অধিকাংশ সাফেই লোকেরা করেছে ইমাম সাফে থেকে শুরু করে সব সাফেই রা এমন এমন সাফে ফজাদে তারপরে বইও নেই তার কেউ সেনেও না লোকে অথচে আরো অন্যের বড় বড় বড় বড় ছিলেন তাদের নাম মোজাদ মানুষ ধারণা করে কল্পনা করে মৃত্যুর পরে হয়তো বা উনি মুজাদ্দেদ হবেন এই জন্য যদি কেউ জীবদ্দশায় নিজেকে মুজাদ্দির দাবি করে তার মানতে হবে এরকম চিন্তা করা আল্লাহ কোরআন নবির নবীর এর কথা ইশতেহাদের মাধ্যমে আলেমরা করবে কোন একজন মানুষ মুজাদ্দেদ কাজে তার ইশতেহাদের দাম বেশি এটা প্রচন্ড গোমরাই সর্বশেষ বলি যদি কেউ নিজেকে মুজাদ্দে দাবি করে আমার হুজুর মুজাদুজুর মুজাদ আজম আমার হুজুর বুঝতে হবে ওইটার মুজাদ কথা বুঝেছেন এটাও কি আপনারা কখনো এই ধরনের পকেটে পড়বেন না এগুলো সব যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ এভাবে গোমরা হয়ে গেছে দ্বিতীয়টাতে আসবো চুর্থ তৃতীয় মুজাদ বটে সেরা মুজাদ আজম কে বলব গুলাম মাহমুদ কাদিয়ানী এই পরিভাষাটার উদ্ভাবক গোলাম মহম্মদ কাদিয়ানী আমার কাছে একটা বই আছে মুজাদ্দে আজম বিশাল বই গোলাম মহমদ কাদিয়ানি এক মুড়িদের লেখা উর্দুতে আজম প্রথম দাবি করে গোলাম মহম্মদ কাদিয়ানি এবং যত লোক আমাদের সমাজে বর্তমানে অনেক আছে সবাই কাদিয়ানি কাদিয়ানি মানে কাদিয়ানির তো নবী দাবি করছিল ওরা কাদিয়ানির উন্মত না নতুন নতুন নবী মুজাদ আজম যে দাবি করে যে বলে আমার সাথে আল্লাহর বা নবীর খাস সম্পর্ক তারই সে নিজেকে নবী দাবি করছে কথা বুঝতে পারেননি এরপরে আসলো মেহেদি আমাদের বর্তমানে বাংলাদেশেও কয়েকশো ইমাম মেহেদি আছে এক হুজুর আছে আলহাম আলি সালাম লেখে এটা ওর ওর মুরিদরা জানে সেই ইমাম মেহেদি আমরা অনেক এক জানি মেহেদি দাবি করে এই জন্য আলিহালাম লাকে একমাত্র রসুলাম সাল আলহাম বলে তাহলে সে নবী দাবি করছে অলরেডি নবী দাবি করেছে তার উন্মতেরা নবী তার আর বিয়ে সাথে করে না সব কিছু। অথচ মুসলমানরা তাদের সাথে আশেপাশে আছে এই জন্য যদি কেউ নিজেকে মুজাদে আজম দাবি করে মজাদ্দিদে জামান দাবি করে আমাদের রুজুর মুজাহ জামান নিশ্চিত ভাবে বুঝবেন এটা তার আপনারা জনগণকে এগুলো সাবধান করবেন যে মুজাদ কে ও বুঝলো কি করে ওর কাছে কোন ইল এসে বলে গেল না আজাজিল কে এসে বলে গেল ওর কাছে হ্যাঁ আজাজিল ছাড়া কেউ না ইমাম মেহদি আপনারা পাগল হয়ে যাবেন যেহেতু দিনের মহব্বত আছে আপনাদের আপনারা সারিদিকে ইসলামের কষ্ট অবমাননা জল মানুষ মুসলমান মারা যাচ্ছে ইমাম মেহেদি বোধহয় এসে গেল খোঁজ কোথায় হেরিকেন জেলায় আমরা ইমাম মেহেদি খুঁজি গত দেড় হাজার বছরে মুসলিম তা ইমাম বের এবং তিন হাজার মেহেদি দলিল হলো স্বপ্ন আর কাস আমাকে আল্লাহ নিয়ে মেহেদি বানাইছে আমাকে নবীজি নিজে মেহেদি বলে গেছে আমাদের হুদুর যে মেহেদি আমরা পঞ্চাশ জনের স্বপ্ন দেখেছি নবীজি বলেছে ব্যাস মেহেদি মেহেদি তো মেহেদি তার পিছনে লোকজন ছুটলো কিছু মরলো কিছু গেল শেষ কথা বুঝতে পেরেছেন মেহেদির কথা না বললেই নয় খুব নাম করা মেহেদি তাও মক্কার মেহেদি তাও এক না চোদ্দশো আশি তে মক্কায় পহেলা মহারম ফরের নামাজের সময় অনেক কফিনে লাশ গেল কফিনে লাশ খাটিয়া থাকে না তখন অত সিকিউরিটি ছিল না অনেক লাশ গেছে লাশ রাখা আছে ফজরের নামাজের পর ইমামের সামনে লাশ দিয়ে জানা যা ইমামের সালাম ফেরানোর পরে লাশগুলো থেকে অস্ত্র বের করে চারিদিক ঘিরে ধরল যে ইমাম মেহেদি এসেছেন ইমাম মেহেদির হাদিসে আছে ইমাম মেহেদি বেরোনোর পরে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহামের মাঝখানে তার হাতে বায়াত হবে তো উনি মাঝখানে দাঁড়ালেন ওই কাবার ইমামের বললেন ব্যয়াত করেন কাবার ইমাম রাজি হল না তাকে গুলি করে বেড়ে ফেলে দিল এরপরে হারামের দেখেছেন তো এখন উঁচু উঁচু মিনার সব উঠল এবং নামে একজন মদিনার জামে ইসলামিয়ার পারে খুব নিকার আল্লাহাল এই রকম লম্বা দাড়ি টাকনু পর্যন্ত টাকনুর কাপড়। এলাকায় মানুষ খুব পছন্দ করে জামে ইসলামে মদিনা রুস্তাদের খুব মহবুত করেন তা কোয়া পরিসগারী দিনের দাওয়াত এ কি করতো ওই তবলিগ জামাদের মতো গ্রামে গ্রামে দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে হঠাৎ স্বপ্নে দেখলো সে এবং তার সাঙ্গ যে তার শালা মোহাম্মদ ইবনা আবদুল্লা আল কাহতানি এটা হলো ইমাম মেহেদী সবাই স্বপ্নে দেখলো তাও রসুল্লাহামকে স্বপ্নে দেখছে কেউ কিন্তু জাহেল না মদিনা জামে ইসলামের ফারেক সালাফি দিনদার ভালো আলেম গোপনে কোপনে শস্ত নিয়ে রেডি হয়ে মক্কা দখল করে ফেললো এখন তো সৌদি সরকার তো সৌদি সৈন্য তখন ওরা পেরে দিল না ওরা তো উপরতে গুলি করছে বড় বড় মেশিন জ্ঞান দিয়ে যাবে কে কাছে বোধহয় দশ বারো দিন এরকম ছিল পনেরো দিনও হতে পারে এরপর পাকিস্তান থেকে কমান্ডো গেল যাওয়ার পরে পাকিস্তানের কমান্ডার তো যুদ্ধ আছে ওরা এমন কামান দেখা শুরু করলো ওই মিনারেলটা ভেঙে ফেলে দিল ওরা বেজমেন্টে পলাইলো বেজমেন্ট থেকে গুলি করতে গেলো ফুটো দিয়ে দিয়ে তখন পাকিস্তানের সৈন্যরা বুদ্ধি দিল বেজমেন্টে পানি দাও বাইরে থেকে পানি করে পানির অ্যাসিড দিয়ে কারেন্ট সারাই দিল এইবার সব বাধ্য হয়ে উঠে আসলো ইমাম মেহেদি মরে গেল তবে সব মেহেদিরা এরকম করে মরার পরে তার যাই হোক কত হাজার বছর বা হাজার বছরে কাবাঘরে তফ সাই বন্ধ হয়নি এই পনেরো দিন বাদে টোটাল কাভাঘর বন্ধ করে রাখছিল নামাজ নেই ওজন নেই নেই অনেক হাজিও মারা গেছিল হাজার তো মহারম না হাজি অনেক ছিল তাহলে কি বুঝলেন কথা হলো কে হবে আমার ইমাম মাহাদি কবে আসবে আমার দরকার যেদিন আল্লাহ পাঠাবে ধরেন সূর্য পূর্ব থেকে উঠবে না কবে উঠবে দিন উনিশ দিন চিন্তা করবে কবে উঠবে এটা কোন ইসলাম হলো আল্লা যেদিন উঠাবে আমি দেখলে বলবো এইতো কথা এগুলো বর্ণনা করেছেন আমরা দেখলে বলবো হ্যাঁ তাড়াতাড়ি করার চেষ্টা করবো এটা আমার দায়িত্ব না আপনার সবাই পড়েছেন আদিস জিব্রাইলের হাদিস সবাই জানি যে কে আলামত কি যে বান্দি তার মালিক মালিককে মানে ছেলে বাবা অবাধ্য হবে এই তো আমরা এগুলো মাথায় আনবো না যখন দেখবো যে মক্কায় ইমাম মেহেদির আজত্ব হয়ে গেছে ঠিক আছে বাবা তুমি ওকে এগো আমরা আসি বাংলাদেশে কথা যেখানে ইমাম মাহাদি আসবে মক্কায় সেখানে সিরিয়ার শূন্য আসবে ইরাকের শূন্য যাবে আমাদের বাংলাদেশে ইমাম মেহেদি বেরোয় আর তার পিছনে বাঙালি ছুটে আর আপনারা বলতে পারেন না ক্লিয়ার বলবেন মেহাদি আসবে মক্কায় এদের হাদিসে আসছে আমার পেকুলাক একবারে পাবেন তার হাতে বায়াত হবে এসে হারামের পাশে সিরিয়া শূন্য আসবে তার বিরুদ্ধে ইরাকের শৈন্য যাবে তার বিরুদ্ধে তার হাতে খোরাসান থেকে শূন্য যাবে বায়াত হবে তখন আমরা বলবো হ্যাঁ থ্যাংক ইউ তুমি চালো আমরা আছি কথা বুঝতে পারেন সেখানে বাঙালি যে কেউ কোনো পদ দাবি করবে। ইমামে জামান মুজাদ জামান মুজাদ আজম বলে আক্ত আজম ইমাম মেহেদি এগুলো হলো। আশপাশ দিয়ে ঘুরে মূলত নৌপাত দাবি করা আপনার একটা মজার কথা রাখ করেন না আমার এক বন্ধু বলছে ব্যবসায়ী যে আমার ওয়াইফ বলছে আচ্ছা কাদিয়ানিরা কেমন দেখতে কথা নেছে তো ওরা কি আমাদের মুসলমানদের মতো দেখতে তা উনি বলছেন আমি বউকে বললাম যে হ্যাঁ ওরা আমাদের মতো আমাদের মতো টুপি দাড়ি পাগড়ি জামা পাজামা শার্ট প্যান্ট সবই আমাদের শুধু পার্থক্য হলো আকিদাই পার্থক্যটা কি কাদিয়ানীরা তাদের মুর্শিদ পীর বাবাকে নবী মনে করে ঠিক না আর আমাদের সাধারণ মুসলমানরা তাদের মুর্শিদ পীর বাবাকে কি মনে করে নবী এবং আল্লাহ দুটোই মনে করে কি মনে হয় আপনাদের হ্যাঁ কাদিয়ানীরা তাদের মানে গুরুকে নবী মনে করে আর তো কিছু না এটা কুফুরি আর আমাদের যারা সাধারণ মুসলমান যাদের আমরা ভালো মুসলমান বলছি তারা তাদের পিরে মনে করে আল্লাহও মনে করে যা করবে সেটা মানে কি যেটা করবো ওইটাই দিন আমরা নবী আর কোরআনা বলছি আমাদের হুজুর বলে স্থায়ী এর মানে হুজুর নবী আর আল্লাহ মানে ভালো মন্দ কল্যাণ ও কল্যাণ হায়াত মহৎ মানে নবু পির আল্লাহ পিসেপ নজ্লা এখন এই সমস্ত দাবি দেওয়ার মাধ্যমে মূলত সে নিজেকে নবী দাবি করে আমি যা বলি তাই আর এটার একটা আর খুব সহজ মেয়া আল্লাহ রুসুল বলছেন যদি কেউ বলে মানুষ সব খারাপ সব ধ্বংস হয়ে গেল তাহলে বুঝতে পেয়ে সে সবচেয়ে বিশ্বাংশ খুব মনে রাখবেন উম্মদের গুমরাহের বড় বড় বড় আলামত হলো যখন দেখবেন একজন সবার নিন্দা কেউ ভালো না আমরা এই চাষারা খালুরা মামারা সারা কেউ ভালো না কেউ বাদ লোক না এটা হলো অরিজিনাল ছোট লোক কথা বোঝেননি যারা এইগুলো বলে তারা বলতে চায় মোহাম্মদ মানে অরিজিনাল মুসলমান আমরা উনচল্লিশ জন ছাড়া কেউ না কথা বোঝেননি নবীজির ওম্মদকে উনচল্লিশ জন হলে আপনার খুশি হন না শত শত কোটি হলে খুশি হন ইসলাম শুরু করছেন কেন যে আমরাই আর খালো রা ছাড়া কেউ ভদ্রলোক না সবাই মুসলমান সব ভালো সবার ভিতরে ভুল আছে যে কোরআন দেখবেন কোন দল গোষ্ঠী গ্রুপ ব্যক্তি বলে যে আমরাই ভালো আর কেউ ভালো না বুঝবেন যে এর কাছেই যাওয়া যাবে না উম্মদকে সাবনান করুন আপনি ইমাম কারণ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ওপেন রেখে গেছেন কোরআন হাসিনা আসে যে কোরআন শূন্য মতো সেই ভালো আমি বলতে পারি না যে আমার জামেয়াতের সুন্নাই ভালো পড়াই এটা আমি যদি বলি তাহলে বোঝবেন আমার বের নাটবুটটা দিল হয়ে গেছে কথা বোঝেননি তো এই জন্য দিনের ব্যাপারে যারাই বলবে যে দল যেই হোক না কেন আমিও যদি হই বলি যে এই আমি ভালো আমার কথা যারা শুনে ভালো আর কেউ ভালো না তাহলে বুঝবেন এটা সবচেয়ে ধ্বংস করতে দিন শরীয় সারা বিশ্বব্যাপী কেউ মুসলমান না কেউ আলোচনা না কেউ হাক্ক না শুধু আমি আর খালো তিন পঁচিশ জন হক তার মানে আমার নবী দিন এত ছোট তো এই জন্য এই ধরনের কথা যা। আপনারা বলবেন না যারা বলে তাদের থেকে দূরে থাকবেন এবং এগুলো কথা যে খারাপ এটা খেয়াল রাখবেন তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা যখন কিছু সমালোচনা করি কথার সমালোচনা আমলের সমালোচনা করি ব্যক্তির না অনেক সময় ভালো মানুষ এটা খারাপ কথা বলে ফেলতে পারে আমরা কথাটাকে খারাপ বলবো যদি তার অন্যান্য কাজ ভালো হয় ভালো কথা বুঝতে পেরেছেন আপনারা জি তাহলে আমরা প্রথম আমাদের দেশীয় কিছু আলামত বুঝলাম যেগুলো আপনারা সতর্ক থাকবেন এর ভিতরে খ্রিস্টানরা আছে। খ্রিস্টানদের কিছু ইমাম কিন্তু আমাদের ঝিনাইদা জেলা খ্রিস্টান আছে না আমি জানি না আপনারা চেন কিনা তাদের তাদের আলামত একটাই তারা মসজিদে মিনারে কোদবাই একটাই কথা মুসলমানরা ভালো না আলেমরা ভালো না অমক ভালো না মানে দলমত মত নির্বিশেষে সব মুসলমানের খারাপ আলেমদের আলেমদের মুসলমানদের খারাপ বলাটাই তাদের কাজ এর উদ্দেশ্য মুসলমানদের আলেমদের প্রতি ঘৃণা জন্মানো আমাদের সমাজের একটা ট্রেন্ড হলো কথা আলেম ওলামা মুসলমান এদের বিরুদ্ধে কথা বলা এই জিনিসটা প্রমোট করে খ্রিস্টানেরা সমাজে খারাপ মানুষ সব জায়গায় আছে দাড়ি চাষা খারাপ আছে দাড়ি রাখা ভাত খারাপ আছে নামাজি ভালো আছে নামাজি খারাপ আছে কিন্তু আলেম ওলামা আপনাদের আগে অনেক বলেছি আপনারা বলতে পারেন না যত অন্যায় আকাম আলেম রাই যত খারাপ আলেম রাই করল এই বাংলাদেশের কত কোটি বিলিয়ন ডলার লুট করেছে আর কত কোটি করেছে। বাংলাদেশের দারিদ্র যৌতুক ঘু সুদ মাদকতা এগুলোর জন্য আলেমরা কত পার্সেন্ট দায়ী আলেমরা দায়ী তো কাজেই বিষয় হলো কিছু মানুষ আছে মুসলমান ইমাম আমার জানা আছে যাদের কাজ হল রাজন আলেম ইমামদের নিন্দা করা কথা বুঝতে পেরেছেন আর এই দরজা আপনারা খুলেছেন আপনারা কোনো না কোনো আলেমের নিন্দা করেন কেউ কোন আলমের নিন্দা করবেন না আমার শ্বশুর বলতেন যে এক কর্তা আর এক দেখলে কেউ করে আর আমাদের আলেমদের সেই স্বভাব আমরা আলেমদের সম্মান করি শ্রদ্ধা করি হ্যাঁ কাজের মতের সমালোচনা করব যে ভাই এই কাজটা ঠিক না কাজটা কিন্তু দল তুলে নাম তুলে আলেমদের সমালোচনা এটা আমরা কিন্তু আমাদের ইমাম তহাবি বইটার নাম ইমামি আবু হানিফা এবং তার সাথীদের মানহাজের উপরে আহ্নতের আকিদা ব্যাখ্যা করেছেন ইমাম তহাবি এটাতে লেখা আছে যতটুক এবার মনে পড়ে আমাদের পূর্ববর্তী এক গ্রুপ হাদিস এবং আসার হাদিস নিয়ে বেশি ই করেছেন আহলুল হাদিস আর এক গ্রুপ আহলুল ফেখে যারা ফেকা এবং ইশতেহাদ নিয়ে বেশি কেটেছেন উভয় গ্রুপকে ভালোবাসা শ্রদ্ধা করা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখা ইমান ইসলামী আকিদার অংশ তাদের ব্যাপারে যারা খারাপ কথা বলে তারা সন্ন্যত ওল জামাতের বাইরে চলে কেন এটার ব্যাখ্যা করেছেন সৌদি আরবের মন্ত্রী ছিলেন মোহাম্মদ ইবিনা আবদুল্লাহ বংশের আবদুল্লা আল শেখ ওনার বই আছে তিনি বলছেন যে ইসলামটা আসছে কোথা থেকে সাবিদের থেকে এরপরে কারা প্রচার করে ইসলাম আলিমুলারা আপনি যখন ডাক্তার কিন্তু ওষুধ দেয় শুন বলে তা আমরা বলি কেন আমরা বলতে পারি না এটা ঠিক হয়নি ভাই উনি ভুল বলেছেন ফতাটা ঠিক হয়নি মশলা ঠিক হয়নি কাজেই চরিত্র হনন আলেমরা কেউ মাসুম না ভুলের উদ্ধে না নির্ভুল না নিষ্পাপ না আমরা তাদের এক কোটিবার বলতে পারি তারটা ভুলেছে কিন্তু বলতে পারি না তার চরিত্র হনন মূলক তার আঘাত দিতে পারি না সে মুদ থাকে ছিল না দিনের দূষণ ছিল না কিছু জানতো না হ্যান করতো না এগুলো বলতে পারি না যদি এভাবে আপনি আলেমদের চরিত্র হনন করেন তাহলে পরে উন্মদ অসহায় হয়ে পড়ে কার কাছ যাবো কথা বুঝতে পারছেন না এই জন্য যারা আলেমদের চরিত্র হনন করেন তারা ভালো করেন না তাদের থেকে দূরে থাকবেন এবং এটা যে খারাপ এটা জনগণকে মুসল্লিদেরকে বুঝাতে চেষ্টা করবেন আলেমদের মর্যাদা সমাজে মনে করেন মানুষের ভিতরে কল্যাণ প্রতিষ্ঠা কি বলে মানুষের ভিতরে সম্প্রীতি প্রতিষ্ঠা মানুষকে ভালো পথে ডাকা মানুষের ভিতরে দুর্নীতি দমন করা মানুষের পারিবারিক আলেমরা কত অবদান রেখেছেন খেয়ে নাখে এগুলো আপনাদের জানতে হবে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ইমানের অংশ এখনো মানুষ আলেমদের শ্রদ্ধা করে আরেমটা ভুলভ্রান্তি করেন পড়েন না তারপরও মানুষ তাদের কথা শোনে এই আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট করা এটা সমাজের একটা গুমরাহী যেটা আমাদের খুব সতর্কতার সাথে চলতে হবে এগুলো হল সমকালীন বিভ্রান্তি যেটা আমরা প্রায় পড়ে যাই আরেকটা আছে এর সাথে সেটা হলো সমাজে অনেক অন্যায় আছে আছে না সমাজে অনেক অন্যায় আছে কোনো অন্যায় আপনি কথা বলতে পারেন কোনোটা পারেন না ঠিক আছে একজন নামাজ পড়ে না আপনি বলতে পারেন আবার সমাজের একজন হয়তো রাজনৈতিক নেতা সে এমন একটা অন্যায় করেছে আপনি বলতে পারেন না বললে সমাজের কোনো লাভ হবে না হবে সে ছেড়ে দেবে আমরা মনে করি আমার মসজিদে তিরিশ জন মুসল্লি বললে বোধহয় ঠিক হয়ে যাবে আপনি যে সমস্যা সমাধান করতে পারছেন না এটার জন্য আবেগী হওয়ার দরকার নেই আমরা মনে করি ইসলাম বিপন্ন ইসলাম বোধহয় শেষ হয়ে গেল আর নেই আপনাদের ইতিহাস বল আবু বকর রাহাল আনহু যখন খলিফা হলেন এর সে ইসলাম বড় বিপন্ন আর হয়নি কোনোদিন রসদামের অফাতের পরে মৃত্যুর পরে আপকের খলিফা হলেন নবী কয়টা হলো প্রায় এক ডজন আবার যারা নবীর নতুন নবীর উন্মত হল না তারাও জাকাত অস্বীকার করলো আবার অধিকতে রোমরা হামলা চালাতে লেগল মনে হলো ইসলাম শেষ ভিতর তো নেই বাইরের তো ইসলাম কিছু লেগেছিল ঐদিন না আস্তে আসে বাড়ছিল বাড়তে বাড়তে বাড়তে বাড়তে প্রায় চারশো বছর গেল ক্রুসেটাররা আসলো এই যে এখন ইরাক সিরিয়া সব চলে যাচ্ছে না ওরকম ক্রুসেটাররা আসলো চারশো নব্বই বিরানব্বই হিজড়ির দিকে বুঝেছেন এক হাজার খ্রিস্টাব্দের দিকে এসে এক ধাক্কায় এক ধাক্কায় লেবানন সিরিয়া ফিলিস্তিন মিশর প্রায় বারো আনা দেশ দখল করে নিল এবং মানে অল্প স্বল্প মিলে আট ১০ লাখ মুসলমান মেরে ফেলে দিল কথা বুঝতে পেরেছেন একেবারে ধরে ধরে আসাড় মেরে কতল করে করে রক্ত গঙ্গা বইয়ে দিল মুসলমান নেই কেয়া মতে শেখেল এবং খ্রিস্টানরা চিঠি লিখতে এখন ওদের চিঠি আছে যে আমরা সব ঠিক করে ফেলেছি এই মদিনা কয়েকশো কিলো আছে আমরা যে মদিনায় যে মোহাম্মদ লাশ তুলে মক্কা পড়ে ফেলবো ব্যাস ইসলাম শেষ ইসলাম শেষ হয়ে গেছে ঠিক না এক হাজার খ্রিস্টাব্দে ইসলাম শেষ হয়ে গেছে নাকি নাকি দুই হাজার এখনো আছে এখনো আছে এরপরে এই যে ক্রুসিল একশো বছরের মাথায় আবার মুসলমান ওদের তাড়ায়ও দিল দুইশ বছরের মাথায় পুরো খালি হয়ে গেল তিনশো বছর পার হওয়ার আগেই মুসলমানরা ওই ইউরোপের অবধেক দখল করে নিল গেল এই সময়ে আবার আসলো তাতাররা চেঙ্গিস খান শুনিনি নাতি হালাকু হালাকু হালাকোখা আসলো মানে ক্রুসেডাররা আসছিল পশ্চিমের তে এরা আসলো পুবেরতে চীন থেকে ইয়াজুজ মাজুজ আসলো তো আসলো এসে পঙ্গপালের মতো মুসলমানদের দেশগুলো দখল করলো এক একটা দেশ দখল করে বলতে বই পত্র লাইব্রেরি সব পুড়িয়ে ফেলেছে তখন কে ইতিহাস যদি ক্যাসির বন্যানব্বই ইতিহাস পড়েন অবাক হয়ে যাবেন মানুষ ভাব তো এসে গেছে একটা ঘটনা বলি মানুষের কি অবস্থা হয়েছিল একটা বাজারে মুসলমানরা সবাই বাজারে আছে দুটো মহিলা সবাই বসে থাক মুসলমান সব বসেছে ওই তাতার মেয়ে দুটো যে ক্যাম্পে যে তাতার সৈন্যদের বলেছে ওখানে মুসলমানরা বসে মাততে পারছো না আসে সবগুলো মুসলমান জবিকা দিয়েছে ওই মুসলমানরা ওই তাতার মেয়ে দুটো সেই শেষ। এই আজকা বা শেষ ইসলাম তো এটা হল আপনার বারোশো আটান্ন খ্রিস্টাব্দের দিকে পঞ্চাশ ষাট ইসলাম তো শেষ হয়ে গেছে বারোশো পঞ্চাশে শেষ না উনিশশো পঞ্চাশেও আছে আছে কুমিয়ে তো গেছে কুমিনি ঠিক এই বারোশো যখন মুসলমানরা ধ্বংস হচ্ছে ঠিক ওই সময়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রোনাইল ফিলিপাইন্স এইসব দেশে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে কোন যুদ্ধ না সৈন্য না কিছুই না উনি মুসলমান মুসলমান কুমি নি আরো মজা আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মেরাক অলৌকিক ব্যাপার এই তাতাররা তিরিশ বছর পরে সব মুসলমান হয়ে যায় এটার কোন কারণ পায় না যে একটা বিজয়ী জাতি একটা বিজিত জাতির পরাজিত জাতির ধর্মগ্রহণ করেছে এরপর অনমনা পাওয়া যায় তাতারা করেছে মুসলমান হয়ে গেছে হয়ে এই যে আপনারা এখন যে রাশিয়ার মুসলমান এরা তাতার এই বুলগেরিয়া বিভিন্ন এলাকায় তাতার কিন্তু বাকি অনেক জিনিস আছে আমি আজ থাকবো না কাজ আল্লাহ থাকবেন আল্লাহ দিন থাকবে ঠিক আছে না কাজেই এমন কিছু করতে হয় না সমাজে অনেক সময় আবেগী হয়ে যায় ছেলেরা যুবকেরা যে ইসলাম শেষ হয়ে গেল আমরা যদি অমুক লোকটা মেরে ফেলি তাহলে ঠিক হয়ে যাবে না আবেগীদের তোমার যে ইমান এটা আরো মানুষের ইমানটা ছড়িয়ে দাও এরপরে আল্লাহ যখন যেভাবে চান বিজয় আসবে কথা বুঝতে পেরেছেন এগুলো হলো বর্তমানে দিনের নামে দিন বিরোধী গোমরাহ করার যে পথ এক নম্বর হলো আবেগে অন্যায়ের প্রতিবাদ আমাদের মানুষের মানসিক যে অন্যায়ের প্রতিবাদের নামে অনেক সময় আমরা অন্যায় করি ইসলাম কায়েমের নামে অনেক সময় ইসলাম নিষিদ্ধ কাজ করে ফেলি এটা ইসলামের ক্ষতিকর আপনার উপর দিনই দাওয়াত দেওয়া এলাকার মুসলমানদের ইসলাম শেখানো বড় ফরচ এই যে আবেগী হয়ে যাওয়া আবেগী হয়ে গেলে মানুষ বিপদে চলে যেতে পারে সাহাবিদের থেকে শিক্ষা নিতে হবে সাহাবিরা আমরা তো এজিদের রাষ্ট্রের কারণে মনে ব্যথা লাগে লাগে না মাঝে মাঝে মনে হয় এজিদের রাষ্ট্রটা আইছিল বলে আমরা কিছু সৈন্যত শিখতে পারছি সাহাবিদের সৈন্যদ এজিদের রাষ্ট্রটা একটা তাগুতি রাষ্ট্র ইসলাম বিরোধী রাষ্ট্র ঠিক না যখন মুসলমান দেশে ইসলাম বিরোধী রাষ্ট্র হয়ে গেল তাগতী রাষ্ট্র হয়ে গেল তখন কি করতে হয় ওখান থেকে জানা গেল সাহাবীরা কি করছিলেন দু একজন সাহাবি তার বিরোধী করেছে এটা একটা পদ্ধতি আর অধিকাংশ সাহাবি কি করেছেন তারা ওই পরিস্থিতিতেই দিনের দাওয়াত দিনের ইমামাত দিনের তালিম তার বিয়াদ সব চালিয়ে গেছে কথা বুঝতে পেরেছেন এই জন্য সরকার প্রশাসন পরিবেশ রাষ্ট্র আমেরিকা ইসরাইল ইহুদ অনেক কিছু হতে পারে কিন্তু আপনি চিন্তা ভাবনা করে ইমামদের দায়িত্ব পালন করতে হবে তা হলে আপনাদের প্রথমে যেটা বললাম আলির দল্লাহ আনুর যুগে দুটো গোমরাহী আসছে একটা হলো আবেগে ইসলামের নামে অন্যায়ের প্রতিবাদের নামে কতল শুরু করে দিয়েছে কতল করে সব ঠিক করে ফেলে দেবো ঠিক হয় অনেক ডাক্তারই দিতে পারে এম দেয় কিন্তু কাটাকুট আবার সার্জারিতে এক্সট্রা বুঝলেন এটা একটা গোমরাহ এদিকে খেয়াল রাখতে হবে আবেগী হবেন না আল্লাহর দিন আল্লাহ হেফাজতে করবেন আমাদের কাজ হল নিজে দিন নিজের জীবনে বাস্তবায়ন করা সমাজে আমার সাধ্যের ভিতরে মানুষদেরকে দাওয়াত দেওয়া দিন যেন মানুষের কাছে পৌঁছায় আমরা ফলাফল নিশ্চিত করতে পারবো না কথা বুঝতে পেরেছেন দ্বিতীয় অতিভক্তি এইবার রাশি অতিভক্তির ধারা যেটা বললাম আর গরম ফেরকা খারেজি। এই ভক্তি ফেরকা কিন্তু আমাদের রন্ধে রন্ধে এই যে আমাদের সমাজে আল্লাহ বাবা দয়াল বাবা খাজা বাবা পীর বাবা পীর সব জানে পীরের কাছে ভান্ডার আছে এই বাতানি এলাম জাহেদ সব কিন্তু শিয়াদের বানানো কথা বুঝেছিল আমাদের সমাজে শিয়ামতটা ব্যাপক কারণ আমাদের বাংলার নবাবেরা শেয়া ছিলেন যে কারণে আমাদের সমাজে মন মানসিক অনেক শিয়ামত আছে এটাও অনেক সময় আমাদেরকে অসচ্ছ করে দেয় আলেম আপনারা আলেম তারপরও একজন আলেম আমাকে বলছে আল্লাহর অলিদের কিছু পাওয়ার আছেই আমাদের কাছে কি না আল্লাহ অলৌকিক পর আল্লাহর অলৌকিক ইচ্ছা করলে ভালো মন্দ করার পাওয়ার আল্লাহ কাউকে দেন এটাকে হাতে আছে পরমূলট আল্লাহ আসাম যখন বদ করলেন কাফের তখন আল্লাহ কি বললেন কে বলতে পারবে আল্লা বললেন আমর একটা আমর একটা বিশ্ব পরিচালনা ভালো মন্দ করা কে দুজকে যাবে কে কার ভালো হবে নবী এই এটা তোমার কাম না এটা আমার কাম যাদের বিরুদ্ধে নবীজি দাওয়াত দিচ্ছিলেন তাদের অনেকেই বক দা দিচ্ছিলেন অনেকে কিন্তু ইমানদার হয়েছিল কথা বলেননি কাজেই আল্লাহ বললেন যে নবী তোমার একাম লাগবে না আমি দেখবো এটা তুমি তোমার যেটা করছো এটা করেন এটা আল্লাহ কোরআনে বলেননি রসুল আদিসে বলেননি রসুল্লাহ সামনে এসে একজন প্রশংসা করছে ইয়া রসুল্লাহ মা আল্লাহ আল্লাহ যেটা চান এবং আপনি যেটা চান সেটাই হয় আল্লাহ এবং আপনি যেটা চান সেটা হয় আপনারা বলেন হুজুর আপনার আল্লাহর দয় আপনার না আল্লাহর আমরা খুশি হইজেন আমার খুব ভক্তি করেছে আল্লাহ রসুল সাল্লাম এটা শুনে খুশি হলেন না বকা দিলেন আজ তুমি আমাকে আল্লাহ শোণ করে দিলে বল মা আল্লাহ আল্লাহ একা যেটা ছান ওইটাই কাজেই এই যে অতিভক্তির যে অতিভক্তির নামে রসুলামের বংশের নামে হোক পীর মা শাহেকদের নামে হোক বা পীরের আউলাদের নামে হোক আউ্লাদের সুল নামে হোক যে আমরা অতিভক্তির প্লাবন তার থেকে শিরিকে চলে যাই এটাও দিনের নামে দিন গুমরা হওয়ার আরেকটা পথ আপনারা যদি আদবের সাথে বিনম্রত্বের সাথে সমাজের মানুষদের সাথে সম্পর্ক রাখেন কে খ্রিস্টান হচ্ছে কে গুরুপিঙ্ক হচ্ছে কে ইমাম মেহেদি হচ্ছে কে ইমাম মুজ্জামান হচ্ছে আপনারা যদি কথা বলেন কোন গুমরা দেখলে সমাজের মুরব্বীদের ডাকেন যে ভাই এটা ঠিক হচ্ছে না দেখবেন সমাজের মানুষেরা আপনাদের দ্বারা প্রভাবিত হবে আলেম ইমাম যদি নম্রতার সাথে হেকমতের সাথে মানুষের বুঝান উগ্রতা বাদ দিয়ে ঝগড়াঝাটি বাদ দিয়ে